যখন ছোট বিগ্রহ এলেন তখন সাক্ষী গোপাল কে বলছেন তুমি আমার সঙ্গে চলো উনি বলছেন কোথাও বিগ্রোহ চলে তা জানি দেখি না তিনি বলছেন দেখো তুমি সাক্ষী আছো তো পাপের ভয়ে দেখান তার মহিমাকে প্রকাশ করার জন্য দেখান আর এ ব ধন্য কিছু নয় এটি শ্রীকৃষ্ণ সেবার জীবনে তাদের এই আত্মী তার অবস্থান মরে যদি দিলেন তার হয় মহাতুখ এই দুঃখ মোর সুখগোজ তাহলে এদের তো এই দুঃখটি সুখভজ্জ হওয়া উচিত নাকি বলছেন এই অভিযোগ তার চরণে জানাচ্ছেন যদি কোন একটা যদি সেইটি আপনি ভোগ করাতে না পারেন তো আপনার মনে কত কষ্ট হয় সুতরাং কত কষ্ট হচ্ছে যে তারা এই মহাভাবে উপচার দিয়ে সেবা করতে না কষ্টতা ব্যক্ত করছে তার করলেন যদি কৃষ্ণ বলেন তাহলে তোমাদের যে এই মান বিদ্ধ হয়েছে বলছ তাহলে এ বললেন ওই যে পূর্ব শ্লোকে বলা হয়েছে দৃশ্যতানিকে দৃশ্যতান শব্দটি সব শ্লোকে সম্ভবন্ডিত হয়ে যায় শেষে ওইটাই বাক্য শেষ নয় ননের তুমি আমাদের দেখা দাও বাক্যা দিয়ে করতে হয় বিষ দিয়ে বিষের চিকিৎসা আমাদের বধ করছ তুমি একবার যদি সেই লনটা দেখাও যে লনে তুমি বধ করছো সেই লনটা একবার দেখাও যদি এই চিকিৎসায় চরম এর থেকে আরো নতুন চিকিৎসা চক্রেন তোমরা কথা বলছো কি দুঃখ আমি তোমাদের কি দুঃখ দিচ্ছি এখানে বধ বলতে নিধন নয় যেমন বলা হচ্ছে আয়ু ধ্রীতম অর্থাৎ আয়ুই ধৃত ধৃতই আয়ু কিন্তু দ্রুত কি আয়ু বা তুমি যে বলছো আমি মরে গিয়েছি তো মরাল কথা বলে না তুমি যে কথা বলছো বললেন না না এ দেহের মরণ নয় তোমার বিরোধে আমার আত্মা নিঃিত হচ্ছে আর আজ গোবিন্দ সেবার আকাঙ্ক্ষা নিয়ে এরা এসেছে সম্বোধন করেছেন একটা ব্যাখ্যা করলেন শ্রীবত সনাতন গোস্বাই লোকের এই যে সম্ভব এই যে সুরত নাথ শব্দ অনেক প্রকার ব্যাখ্যা করেছেন গীতা নানা প্রকার শ্রীমদ সনাতন গোস্বাই ব্যাখ্যা করেছেন দুটো এক সম্ভব আর একটি হচ্ছে না বলতে সুরত যাচক নাত্রিধাতক কতগুলি অর্থে ব্যবহৃত চা অর্থে ঐশ্বর্য অর্থে শোভা ইত্যাদি অর্থে ধাতুক্ত হয়ে থাকে দুটি অর্থ নিয়েছেন এক প্রথমে বলছেন সুরত না সুরত না বলতে সুরত শব্দের অর্থ সম্ভব নাথ শব্দের পথে নিষেধ কোথায় দেখুন অনেকের ধারণা ভগবান আত্মারাম আপামীবাস কৃপা করে তাদের সঙ্গ দিয়ে তাদেরকে জন্য করেছে। এদের সঙ্গে তার তো আত্মারাম আত্মকাম তার কোন ইচ্ছা নেই আচ্ছা তাই যদি হতো তাহলে সুখমনি প্রথমে অন্তুম মনস্চক্রে বলতেন ভক্তের হৃদয়ে যে প্রকার বাসনা গোবিন্দ সেবার জন্য জাগরিত করেছেন সেই প্রেমই আবার ওই ভক্তের প্রেমানুরূপ বাসনা সুতরাং এর আগে গোবিন্দ সেবার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন সেই তদনরূপ আকাঙ্ক্ষা প্রেম গোবিন্দের হৃদয় জাগিয়ে দিয়েছে এবং সেই আকাঙ্ক্ষা এর পূর্বে যখন প্রথম তখন এরা যথেষ্ট হয়েছে না জানি কোন জলতহি ব্যক্ত হয়েছে আর নয় ইয়া আকুন করলের কোনে দেিয়া কানে যখন কত গু সুন্দরীগণকে অভিব্যক্তি হচ্ছে তার নয়নের দ্বারা এ জন্য ওই দৃশা এক নয় বলতে যা সম্ভবত এক নয়নে তুমি আমাদের নিকট মনোবাসনা ব্যক্ত করেছো। তাকে আমরা বুঝতে পারিনি সকলেই বুঝে থাকেন আর একটি করছেন সুরত অর্থাৎ সুষ্ঠুরতা যারা সুষ্ঠু অনুরক্তা যারা তুমি তাদের নাম সুষ্ঠু ভাবে অনুরক্তা যারা সুরতা ঈশ্বরে যে পরা অনুরক্তি তাকেই ভক্তি বলা পরা অনুরক্তি মানে কি পড়া অনুরক্তি মানে একমাত্র গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কোন কামনার স্থানের নেই ক্তশ্বরে মানে অনুরক্তি শব্দ ওটি একসঙ্গে যোজনা হবে না রক্তি শব্দ হবে অর্থাৎ রক্তি বলতে পরা। জানতে হয় তার পশ্চাৎ শুদ্ধা ভক্তি লাভ করা যায় অর্থাৎ এই যে শুধু ভক্তি সকাল প্রায় কামনা বাসনা থেকে যায় সুতরাং প্রথম প্রবৃত্ত সাধক তারা হয়তো ভগবানের সেবা বা উপাসনা করতে গিয়ে কিছু বস্তু চেয়ে বসে ভগবানের কাছে অনুরক্তি ওটা নয় করা অনুরোক্তি ওটি নয় স্বপ্নেশ্বর আচার্য লিখেছেন সেটি অনুরোক্তি এই জন্যেই নয় বললেন যে বস্তু চাইছেন সেটা যদি না পান তাহলে আর ভজন করবেন না যে বস্তু চাইছেন তার জন্য তো ভজন করছেন সেটা যদি না পান তাহলে বললেন সৌর সিদ্ধা ভক্তি কেউ ভাগ করে দিলেন মিত্রা তো আছেই তাছাড়া সরু সিদ্ধা ভক্তি ভাগ করেছেন দুভাগ একটা একটা মিত্র ভাগ তার করলেন একটা যে সতাম ব্যক্তির হৃদয়ের যে কামনা ভজনের সঙ্গে লিসে যাচ্ছে এই সেটি সেটির উপচার করা যে হিংসা দেশ মাত্রের সঙ্গে না ভজন তাকে তামসী ভক্তি বলা যায় তিনি ঐশ্বর্য সম্পদ কামনা করেন তার ভক্তিকে রাজস্বী ভক্তি বলা যায় আর ভগবানের কাছে মুক্তি কামনা করেন কর্মবন্ধনা করেন তাকে সাত যায় তাহলে বলছেন মদ গুণ শ্রুতিমাত্রে নই সর্বা সে মনোগতি রবিচ্ছিন্ন যথা গঙ্গা সমিত সে চিত্ত আর আমাকে ছাড়া কিছুই না তখন স্বভাবতই ভক্তি অহৈতুক হয়ে যায় আমাকে তিনি ভালোবাসছেন আমারই আমার সেবার জন্য অন্য আর কোন থাকে না গোবিন্দ আমার আমা ভেষয় তুপ যেন অমৃত ছাড়ি ইস মানে এত বড় মুখ কিন্তু আমি এই মুখে বিষয় কেন দিব প্রভু তোমার চরণ করে বল তুমি যা সে আবার কি চাহিবে ভূমন্ডলে তুমি যা তোমার বাধুরের সন্ধান পেয়েছে বললেন দেখুন কামনা স্থূল কামনা কিছু নেই কিন্তু ঐশ্বর্য রাজ্যে যারা ঐশ্বর্য ভাব নিয়ে ভজন করছেন তাদের উপযুপাধি বলা যাবে না সুতরাং ওটাও যথাযথ সুষ্ঠুরত মানুষ তার কারণ কোন এক বড় বিদ্বাননি করতেন অনেক ক্ষেত্রে নয় করতে হয়কে নয় নয়কে হয় করতে পারে। এই তাকে উপাসনা করা কিছু গুণ না থাকলে উপাসনা হবে যার জন্য তুমি তার প্রতি এত পরম চরম প্রেম সমর্পণ করলে সে দেখে তো কান ছেলে রাজা হবে তার সুন্দর হন অসুন্দর হন তুমি আমাকে ভালোবাসুন বেশ করুন যাই করুন তুমি ছাড়া জগতে আর আমার কোনো গতি সম্পূর্ণরূপে প্রাণটি ঢেলে দিয়েছেন ওই চরণের আরো সুসিষ্টতা কারণ বৃন্দা অনু যারা যারা ঐশ্বের থেকে হয়ে মধুর ভাবে আপনার বলে ভালোবাসছে মোর পুত্র মোর সফার বলে তাদেরও সম্পর্ক সম্বন্ধা কিন্তু এরা বলছেন আমরা তো অসুল কথা আছি তায়ং অসুল কথা আছে তোমার অসুল কথা বিয়ে করেছ তোমার সঙ্গে আমাদের জন্য কোন সম্বন্ধ আছে আমরা তোমার माधुर्य কদার তোমার সৌন্দর্য बे দেখে লোক ধর্ম দেশ ধর্ম দেহ ধর্ম কর্মজা দেহ মর্ম দুশ্চর্য आज প নিজ পরিম সজনে করে যত ভর্বে উল্লেখ করলে সম্বন্ধে গন্ডির মধ্যে এদের ভালোবাসা নেই এদের যে অনুভবটি এটি নিজে একটা সম্বন্ধ না হলে প্রেম দাঁড়ায় না কারণ প্রেম তাকে বলা যায় একমাত্র সেই যে মমতা মমতা দিকে একটা সম্বন্ধকে নিয়ে আত্মসত্যা যেমন মাতা ছেলের মমতা পারস্পরিক কথায় শথায় একটা মমতা রাজপ্রভূতে একটা মমতা পত্নী পতিতে একটা মমতা এই যে প্রিয় প্রিয়ার একটা যে সম্বন্ধ সেটি তো তাদের প্রেমে নিজে করে নিয়েছে অর্থাৎ সম্বন্ধের গন্ডিবদ্ধ প্রেম নয় প্রেম নিজের গন্ডিতে আবদ্ধ করে রেখেছে সম্বন্ধটি তৈরি করে নিয়ে আসলে এরা অসুস্থ ডাক্তার এবং তারা উৎপাদনের জন্য দর্শন না দিয়ে এই জন্য না আবার সুস্থ যারা তারিখ তাদের তোমার সেবা জীবনে যে আমাদের প্রতি আমাদেরকে অঙ্গটি জাগিয়েছ তাই নয় কিন্তু গড় দিয়ে আবার তাকে দৃঢ় করে দিয়েছে প্রাণ এখন মনোবাসনা পূর্ণ করব সুতরাং তোমার সৌন্দর্য মাধুর্জী আমাদের প্রাণটিকে নিয়ে সর্বস্ত্র করলাম দর্শন করে যখন অন্তরিত হয়ে গেলেন কৃষ্ণ তখন প্রাণটা ব্যাপী হয়ে গেল তখন ভাগবতের শ্লোক শোনাচ্ছেন রামরায় কিভাবে দাস তারা শোভা এই সমস্ত মহাপুরুষ বললেন না হয়ে উপায় ছিল না শুনতো দাগটা দেখেছি নিজেই দাঁতি হয়েছে তো আমার কি দোষ যদি গোবিন্দ বলেন বললেন না হয়ে উপায় নেই কি বল কি দোষ বলতে পারো না ধর্মা ধর্ম হরে নারীর মৃগি মর্ম পরে নানা উপায় তাহস্থ লক্ষ্মী শ্রীবত্ত অলঙ্কার কৃষ্ণের যে বক্ষ ব্রজ নারী লক্ষ লক্ষ চাষবার মনোবক্ষ হরি দাসী সেদিকে দৃঢ় করে দিলে আবার তো অব খন্ডনে তুমি বড় সে নন দিয়ে তুমি আমাদের নিধন করছো নন বানে এবং যে বেশ তুমি আমাদের ভিতরে এত বিপুল আকাঙ্ক্ষার সঞ্চার করলে তোমার সেবার সেই বরকে তুমি খন্ডন করলে চিকিৎসা সেই প্রকার তোমার সেই মধুম দর্শন ব্যবস্থ আমাদের এই রোগের আন এই প্রকার দ্বিতীয় শ্লোকের বার্থকে তারপর পরবর্তী বিশ্বাস করে যাওয়ার দ্বিতীয় শ্লোকেই গোবিন্দচরণে যে প্রার্থনা জ্ঞাপন করছেন সুমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকালে সমসponding শ্রী শ্রী রাষ্ট্র पंचायत भाई 316 भाई भगवान श्रीपाद पादराणी महाराज कृषितের ব্রজ সুন্দরী বনির উ বললেন থেকে বর্ষমানীপাত ইন্দ্রের পাপ থেকে তাদের কবল থেকে এমনকি ঈশ্বর ভয়াতঈশ ভয়াত অর্থাৎ সকল প্রকার যত আপ অসু রাক্ষস কর্তৃন্ন মরণ থেকে পূর্বশুন্দরী গম তাদের গানপ্রেস সাম সুন্দরের চরণে জানিয়েছেন তারা করতে চাচ্ছেন যে যদি এই প্রকার জ্বরে আমাদের নিধন করার তোমার ইচ্ছা ছিল নানা বিপদ আপদের থেকে রক্ষা করে আর এখনে তুমি আমাদের নয়ন দায় প্রের করছি প্রশ্ন হতে পারে সুন্দরী গণ প্রেমের সর্বোচ্চ কক্ষা তাদের মধ্যে আছে প্রেমের ফলসার মহাভাব তার বিষয়ে তারা এত অভিযোগ অনুযোগ আনোমন করছেন তাকে তিরস্কার করছেন এবং বারবার বলছেন তুমি আমাদের মেরে ফেলছো এটি কি তাদের মত প্রেমিকা গুণের সমীচীন কাজ হচ্ছে তিরস্কারের রথ যদি কোন বিক্রেতা সেই সাপে কি না বিশা করে ওটা সন্দেশ দেখতে সাপের মতো আকাশ কিন্তু ওটা পরম স্বাদ সেই সকল গুখা মহাবা বলে সুচারিছে সুতরাং পদে পদে যদি তোমার এখন নরম দ্বারে মনম করে আমাদের নিভব করার বাসনা ছিল তাহলে তুমি কেন এত সমস্ত আমাদের রক্ষা করবে তাই বল থেকে তারা শ্রীকৃষ্ণ কর্তৃক রক্ষিতা হয়েছেন সেই কথা বলছেন বিশাজ বিদ্যুৎ ছেলে তুমি আমাদের রক্ষা করলেন উন্মাদনায় ক্রম রক্ষা করতে পারেন কিন্তু বজরে মামায় পালন এই জন্য পারেনি তার থেকে অন্ত ভয়ঙ্কর তারপরে বলছে এই দুটো এক পরে প্রথমে বলছেন বিশ্বজলা এটি হচ্ছে মধ্যপদ লোক সমাজের পথে জলের সঙ্গে নিষেধ আত্মপত্রী আজকে মাঝখানে এই জন্য মধ্যপদ লোক কর্মধারে সমাজ করছি এবং পঞ্চমী তৎপুরুষ করে অর্থাৎ এটি হচ্ছে যমুনা যে কালীয় হ্রদ সেই কালীয় হ্রদের থেকে যে বিপদ সেই বিপদের উল্লেখ পরম্পরার করা হচ্ছে অমৃত জেলায় যমুনা কিন্তু এইখানে তখন অন্যান্য তার আসবো অষ্টু বিচলিত হয়ে পড়ে পুনরায় এই স্থানে এসো তাহলে তোমার ঋতু হইবে কিন্তু ঋষি বুঝতে পারেননি যে গরুরের ওজন কি এবং তিনি কোথায় তুমি একটা সামান্য সাধক তাও তখন সেই অপরাধের থেকে তিনি মধ্যে মিলন দেখে তার হৃদয়ে সংসার করার বাসনা জাগে এবং তিনি মান দাসা রাজা পঞ্চাশটি কন্যাকে বিয়ে করেন এবং পাঁচশো ছেলের বাবা হয়ে একটা বিরাটের অবশ্য তার অভিশাপ কিছু ক্ষতি নেই এদেরও কিছু হতো না এদেরও কিন্তু এলেন না তুমি ভাবেন এলো দিদি বাস করছিল এই স্থানটি নির্জন এবং গরুর আসতে পারবে না জেনে এই স্থানে এসে আর একটা বিরাট ছোট একজন বিশাল একটি গভীর স্থানকে রচনা করে এখানে বাস সেই জায়গায় এনে জলে পড়ে যায় যদি কোন ঝটিকা বর্তে কোন পত্র বা সেই বিষাক্ত জল দেবতা আগুন পর্যন্ত ওই জায়গায় আসতে ভয় করে একদিন হলো কি ভগবান শ্যাম সুন্দর সমস্ত गोपाल संगे गोचारण निकटवर्ती जलपान छुटे गल जल के स्पर्श कर मुख्य सब गोपाल छुटे पर অমৃতময় দৃষ্টি সঞ্চার করলেন সঙ্গে সঙ্গে সব বেঁচে গেল বেঁচে তারা ভাবছেন আমরা মরে গিয়েছিলাম নিজ জলে এই গোবিন্দ আমাদের বাঁচিয়েছে বুঝতে পারলেন না এরা বলছেন কে বাঁচত্রম তাদের শোকে তো সকলেরই মৃত্যু হতো মাতা পিতা প্রিয় স্বজন আর আমরাই তোরা বাঁচতাম আমরাও মরে যেতাম জন্য বললেন জল হইতে যে অক্ষয় মৃত্যু আমাদের অর্থ তৎক্ষণাৎ বিলম্ব নেই সঙ্গে সঙ্গে অমৃত বৃষ্টিপাত করলেন সঙ্গে সঙ্গে সব এবং পূর্বের মতো সুন্দর স্বাস্থ্য এবং আনন্দ লাভ করলেন তার टीका रक्षस राक्षस के रक्षसि धारण कर কিন্তু আমাদের একমাত্র শ্রীমদ সনাত একবারে বিশ্বজলার বলা হলো বিশ্বজলের থেকে যে মৃত্যু তার থেকে তুমি আমাদের রক্ষা করলো আবার কালিয়ার কথা উল্লেখ করছেন কেন সে তো প্রথমে আলাদা যখনই তারা সব মৃত্যু মুখে প্রচিত হয়ে অমৃত দৃষ্টিকে বেঁচে উঠলেন তখনই তরুণাময় ভগবান তিনি সেই স্থানে দাঁড়িয়ে চিন্তা করছেন যে এই অমৃতময় ধরক একটা বিষাক্ত উত্তর স্থানের থেকে বিতা করতে ইচ্ছা করলে সব হয় ঐশ্বর্য প্রকাশ করে নয় মাধুর্য লীলার ভিতর যত কিছু এখানে লীলা করেছেন এখানে এত গ্রিস তোমরা তো বুঝতে পারছি হ্যাঁ সখা তা তো বুঝতে পারছি দেখো না কতদূর পর্যন্ত ঘাস নেই কোনদিকে উঠছে তো दम्ब ग भाई তুমি তো অনেক বড় বুদ্ধিমান আমরা এত কি জানি তুমি জানতে পারবে কি বলছেন ভাই আমার মনে হচ্ছে কি জানো যখন গরুর অমৃত হরণ করে নিয়ে আসেন তখন এই গাছের উপরে সেই গরু বসে বিশ্রাম করছে এই অমৃত ভাণ্ডের থেকে কতকটা অমৃত ধরিত হয়ে এই বৃক্ষের পোটারের অমৃত আছে এই জন্য গাছটা মরে চর দিয়ে আরম করবেন সেই আগীকালে যে গোবিন্দ চরম স্পর্শ পাবে সেই জন্য মরেনি কি করেও যে গোবিন্দের চরম স্পর্শ পাবে সেই সেই যার আজি কালও গোবিন্ চলম স্পর্শ পাওয়ার সম্ভাবনা থাকে মৃত্যু তার কাছে যায় কিছু ক্রিয়া করতে পারেন তার উপরে গোপবালক সেটা কি করে উনি বলছেন ভাই দেখো কি কাণ্ড হতেছিল যদি তোমাদের সবার অনুমোদন হয় তাহলে আমি অমৃতটা নামাতে পারি নামিয়ে নিয়ে আসবো যেন তারা কিছু না পরে দূরে সরিয়ে তারা দেখছেন কি করে কৃষ্ণ সেই কদম বিক্ষা আহরণ আরে আগুন করতে করতে পর্যন্ত আলোড়িত হয়ে গেল অত সর্বুজছে আর ঝাপ হয়ে সন্তরণ করছে আর কি সে সন্তরণে নিচে এক দুজন ভিতরে যে মহাসর্গ বাস করছে তাকে ঘুরাচ্ছে পুনরায় তোষামত করে ঠিক করে নিয়েছে সৌধুরী ঋষিকে তোষামত করে তার কাছে সাবান আর ওই আমাকে এই বিপদে ফিরেছে তাছাড়া কে হতে পারে এই মিশে গরুর ছাড়া যে কোনো মানব বা কোনো দেবতা বা কেউ পারে আমার পারেন এত মনে হয় কাছে উঠতে পারছে না ভয়ে কিন্তু থাকবার পায় মিন্দ সন্তরণ করতে করতে জলটা এমন খুঁজছে খাচ্ছে তখন মনে হচ্ছে একদম দেখি লোকটাকে খুব দূরে মাথা চলেছে এই জন্যেই প্রেমের সাধনা উসলের জন্য সাধনা হয় ভালোবাসতে পারলো এত এত মাধুর্য ছড়াচ্ছেন সেখানে কিন্তু আর কিন্তু ভক্তি নাই যে ভক্তিহীন প্রাণ করতে পারছে না তো পারবে না তার ইচ্ছা না হয় চরণের কাছে ও তো কোন ছাত যোগিন্দ্রন কোটি কোটি যুগ তবিশ্বাস করে যে যা চরণকে হয়ে আনতে না একটা ভক্তিহীন দেখছি কিছুই হচ্ছে আরে বিষ এত বিষ জল আমার মুখের ভিতরে এত বিষদার কিছুই না একটা শিশু মর্মস্থানে দংশন করছে যে জায়গায় আর জীবনের কোন প্রকার আচ্ছা বেষ্টন কর তোমার যতটা আছে আগে দেখাও তারপরে আমার নিজের শরীরে নিজের যাহ বিমর্জিত হচ্ছে যেন কিছুই নেই অথচ মুখে হাসি লেগেছে সেই অবস্থায় উপবালক দেখে সঙ্গে সঙ্গে আর কি দেহের প্রাণ থাকে নাকি ওই অবস্থায় দেখে দে নিয়ে সেইখানে আসেন তাদেরকে এই বিপদ দেখাতে হবে কি হবে তারপর তারা বিমোহিত হয়ে অবস্থা দেখে যারা তাকে ভালোবাসেন সবাই বিমোহিত হবে গোবিন্দের অনিষ্ঠ ছাড়া এই প্রকার যে একটা কোন আমাদের উৎপাদ হবে দেহজনিত কখনো সম্ভব অনেক কিছু হয়েছে যারা গোবিন্দকে খোঁজেন সেই গোবিন্দকে বৃন্দাবনে দেখিয়ে দেওয়ার জন্য সবার থেকে একটা বড় জিনিস আছে এই গোপী রোজের বুকে যেটি হচ্ছে তার চরণ চিহ্ন চরণ চিহ্ন ডাক শেষ তার সেই চরণকে নিয়ে এই অবস্থায় সবাই দেখে একেবারে কি বসা সব যমুনা ছাপ দিলেন আর কেউ বাঁচতেন না প্রাণ রাখা যায় না বল ভমণি বলেছেন না সব নয় মা এত সমস্ত ওষুধ ডাক্তার সমস্ত আমাদের গোবিন্দের ভিতরের থেকে না রানি সব চিনিধন করেছে দেব এটি কি হবে না দেখো না তার মুখে এখনো হাসি লেগে আছে একটা লোকে যার মন্ত পেটি ব্রহ্মান্ডকে উড়িয়ে দিচ্ছে মায়া ঐশ্বর্য শক্তি এমন ভাবে তার বিগ্রহ বাড়িয়ে দিয়েছে ওই শক্তি তার এমন বিগ্রহটা পাবে কাছে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে যে সেই যে নিরন্তরাল ভাবে গেলেছিলাম আবার সেই সন্তি শুরু করে গোবিন্দ কি করলে মাথার উপরে মাথার উপরে উঠে নিত্য করতে আসি চিন্তা নেই তারাও দেখছেন ওদিকে যেমনি একটা অনেকগুলো ফোনা যেমনি ফোনায় তাকে দংশন করবে বলে অভিসন্ধি প্রকাশ করছে উনি সেই মাথাটার উপরে পান তাহলে যার মা নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিত্য করে বাচ্চা এইরূপ লীলা হয় যে মা বাবা তখনো ভালোভাবে গোদ কাটেনি নিত্য অবসরে আমাদের কৃষ্ণ করেছেন কি তার যে উত্তরীয়টি সেই উত্তরীয়টি না কে আর লাগিয়ে মাথার উপরে একবার কালির হতে ভিতরে রাশ হয়ে গেল একটা ছোটোকে নিলা তবে ব্রজে গুল কুপরা সেই দিনেই তো সব গোপী গোপীকে কৃষ্ণ দেখলেন একসঙ্গে মহাজন বলছেন কহে কোহ সুবল সাগাটি অবধরী জলতম জুছாதி তোহি তনি মনি দুই চাল গরি মনোমোহিনী একো নারী রাজরানি কে দেখছ নন্দিতা বিশাকত কে দেখছেন তোহি তনি মনি দুই চাল তোহি মনোসিজি ওই জায়গায় ভাবসাজারটি কি ক্রমলীলা চলছে এখানে ক্রমলীলা তো ক্রমলীলা দুদিন ভাব সাজার তো হলো ভাব সাজার তো কি সখীগন কৃষ্ণকে ভালোবেলা যখন একসাথে রাধা রানী কে এবং গোবিন্দকে দেখলেন তারা সখীগণ মনে করলে নিজে নিজে আর আশ্বাদনের কোন চমৎকারিতা নাই এই যুগম মাধুরী আস্বাদনের জন্যই তাদের সংকল্প সেই দিনে চলবে এই জন্যে এরা রাধার সী হয়ে রাধারানীর মদীয়তা ভাবের সঙ্গে সাজার্থ আর পদ্মা সত্তা তাদের সঙ্গে যে সকল সকীগুণের ভাবের মেল তাদের সঙ্গে তারা সেই নায়িকা সুখী হয়ে গেল প্রধান এবং উল্লেখ করেছেন শনি ধনী মনি দুই চারি রাজ রানীর কথা উল্লেখ করেছেনগণ দেখলেন প্রাণ গেল তারা তাকে স্মৃতি করলেন গোবিন্দকে কালী এলো জ্ঞান এলো মরণাপন্ন অবস্থায় কৃপায় শরণাগত হলো অনেকটা করলো কি করবো বলো একটা কথায় গোবিন্দের প্রভু করুণাম করে তুমি কি করবো তুমি তো করেছ আমাকে যে দণ্ড দিয়ে আমার সেই ক্ষমতাকে দূর করে আরেকক্ষণে তোমার জন্যে স্মরণাগতির উপযোগী জ্ঞান দিলে তোমার কত কৃপা বলার সামনে বললেন ঠিক আছে তবে এইখানে অপূত ভয়ে তোমার স্থানে চলে যাও অল্প জায়গা আর আমার গাড়ি উপক সবসময় জল পান করে আর তারপর তুমি ভয়ঙ্কর গাড়ি এখানে বাস করবে আর তারপর কালীকে যখন দমন করা হয় তখন যে সকলে সেই স্থানে চমৎকার করার সংকল্প করেছিলেন আমরাও তো ছিলাম সুতরাং সে স্থানের থেকে সেই প্রকার কালিয়ে না মারতে এবং সেইভাবে যদি কালিওকে দমন করে আমাদের সকলকে না বাঁচাতে তাহলে কি প্রাণ থাকতো আর এইভাবে কষ্ট দিয়ে ভালো ছিল এই দুঃখের থেকে অনেক ভালো আমাদের তৃপা গুসার উদ্দর একটি সুন্দর কথা বলেছেন বললেন তখন তো ছিল একটা র সেই ছোট্ট হলে আমাদের মৃত্যু ভালো ছিল এখন বিরহ সিন্ধুতে দিয়ে আমাদের এতখানি দুঃখ নিচ্ছি থেকে মৃত্যু সে যখন সব ওষুধ গুলি এসে একে একে নিজ হতে লাগলো তখন একদিন বিষণ্ন হয়ে আর সভায় আমাদের সকলকেই মরণ আসন্দ করবে সেই সবাই দে আমাকে তো আপনি কোনোদিন আদেশ দেননি প্রথিন্ন রূপে দেবতা ভয়ে ভীত হয়ে উদ্ধেন কি বিবাদ ইন্দ্রনী শান্তিমি সাক্ষাৎ সমুদ্র বজমন্ডলকে আলোচিত করে আনন্দ হয়েছিল এত ভূ আর এত সকলের কাছে